প্রিয় দর্শক বৃন্দু আমরা কয়েকটি কিতাব এর ধারাবাহিক দর্শ আমরা শুনে আসছি আজকে আমরা আঠারোতম দর্শ কিতাব এর দর্শ শুনব এই দর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বরং পূর্বে বিষয়টির সাথে এটি একটি পরিপূরক বিষয় আমরা গত সতেরতম দর্শে শুনেছিলাম যে আল্লাহ সুবাহানা হুয়া তাল্লার জন্যই শুধু মানুষের কুরবানি হবে মানুষের জবাই কোনো কিছু এই সমস্ত এবাদত সম্পাদন হবে একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তাহ আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আগাইরুল্লাহর সন্তুষ্টি অর্জন বা গাইরুল্লাহর নৈকট্য লাভের জন্য কখনো হতে পারে না যদি হয় তাহলে সেটি অবশ্যই শের হয়ে যাবে আজকে যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করবো লেখক রাহমহল্লা তিনি এখানে অধ্যায় যেটি বেঁধেছেন তাহলে গাইরুল্লাহ যেই স্থানগুলিতে যেই ক্ষেত্রগুলিতে যেই কেন্দ্রগুলিতে গাইরুল্লাহর জন্য জবাই করা হয়তো সেটা কোন মুসলমান করে না সেখানে গাইরুল্লার জন্য করে তাহলে এমন জায়গায় কেউ যদি বলে যে আমি তো আল্লাহ সুবাহ হতালার নামে এবং আল্লাহ সুবাহর সন্তুষ্টি নৈকট্য অর্জনের জন্য জবাই করব। লেখক রহমাল তিনি অধ্যায় পেতেছেন যে না যে জায়গাগুলি যে ক্ষেত্রগুলি যে স্থানগুলিতে গাইরুল্লাহর জন্য জবাই করা হয় সে জায়গাতে আল্লাহ সুবহান হতাল্লাহ নৈকট্য অর্জনের জন্য হলেও সেখানে জবাই করা যায় নেই লেখক রহমা একটি সুন্দর অধ্যায় বেঁধেছেন আসলে লেখক রহেমা উল্লাহ তিনি এখানে এই অধ্যায় বেঁধেছেন এই অধ্যায় তিনি একটি আয়াত নিয়ে এসেছেন এরপরে একটি গুরুত্বপূর্ণ সুন্দর হাদিস নিয়ে এসেছেন আসুন আমরা লেখক রহেমা উদ্দেশ্য অনুযায়ী এ আয়াত এবং হাদিস একটু আলোচনা করে দেখি তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদিও হয়ে থাকে আল্লাহর নামেও যদি হয়ে থাকে তবু এই পশুকে জবাই করা যাবে না এমন স্থানে যেখানে গাইরুল্লাহর নৈকট্য অর্জনের জন্য করা হয় গাইরুল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়ে থাকে লহক রহমহল্লাহ একটি আয়াত নিয়ে এসেছেন আয়াতটি সুরাতাউবা এর একশত নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমী বলছেন কখনো দাঁড়াবে না কখনো দাঁড়াবে না বলতে সালাতের উদ্দেশ্যে সেখানে কখনো দাঁড়াবে না সেখানে কোন জায়গায় সেই জায়গাটি হল মসজিদে একটি মসজিদ সে মসজিদটিকে বলা হয় কোরআনের পরিভাষায় মসজিদে দেওয়ার অর্থাৎ মসজিদে থেকে যখন সালামায় হিজরত করে গেলেন সেবা সালি সাল্লাম সর্বপ্রথম মদিনার বুকে হিজরতের পরে যে মসজিদ নির্মাণ করেন সেটি হলো মসজিদে কুবা তে এই মসজিদে কুবা এর পাশ্বেই যারা ইসলামের শত্রু মোনাফেক শ্রেণী এরা এই মসজিদে কুবা এর প্রতিদ্বন্দ্বী হিসাবে পার্শ্বে আরেকটি তারা চাকচিক্য করে সুন্দর করে একটি মসজিদ তৈরি করে তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই মসজিদ দিয়ে তারা মুসলমানদের মাঝে একটি বিভক্তি সৃষ্টি করবে মুসলমানদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে এবং মুসলমানদের মাঝে বা ইসলাম ও মুসলমানদের সাথে শত্রুতা ও বিদ্বেষমূলক ভাবেই তারা এই মসজিদ তৈরি করে আল্লাহ রবুল্লা আলামিন সেটাই আহ তাওবার একশত সাত নম্বর আয়তে বলছেন والذين اتخذوا مسجدا ذرارا وكفرا وتفريقا بين المؤمنين وارسادا لمن هارى بالله ورسوله الله رب العالمين বলছেন والذين ترى যারা ইতখাজু মাসজিদান মানে একটা মসজিদ তারা নির্মাণ করেছে যরা সেটা হলো অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে নিজের কারো উপকারের জন্য নয় যারা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করবে তাদেরই একটা ঘাঁটি হিসাবে তৈরি করে নিয়েছে তারা এই মসজিদ বন্ধুরা যখন সেই ইহুদ এবং মোনাফেক তারা মসজিদ কুবার পরিবর্তে মসজিদ কুবার প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেকটা এ ধরনের মসজিদ তৈরি করে আল্লাহ রসুল সাল্লাহ তিনি কখনো ভুলবশত সেই মসজিদে চলে যেতে পারেন চলে গেলে সাহাবাইকে রঙন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের অনুসরণ করে তারাও সে মসজিদে যাবেন কিন্তু তাদের যে মসজিদ তৈরি করার উদ্দেশ্য তাদের যে ভিন্ন রহস্য সেটি হয়তো আল্লাহ রসুল সাল্লাম প্রথমে জানেননি আল্লাহ রাবুল দিলেন যে তাদের লক্ষ্য উদ্দেশ্য হল তারা এই মসজিদে তৈরি করেছে সেটি হল বা বিভেদ ঘটানোর জন্য বিশৃঙ্খলা ঘটনার জন্য তারা এই মসজিদ তৈরি করেছে সেটা হলো যারা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করে তাদের এই একটা কেন্দ্র তাদের একটা আশ্রয় স্থল হিসেবে ঘাঁটি হিসেবে তারা এই মসজিদ তৈরি করেছে তাই আল্লাহ নির্দেশ আবাদা। তুমি এখানে কখনো তুমি দাঁড়ায় না এ মসজিদে কখনো তুমি সালাতের জন্য দাঁড়াইও না কারণ মসজিদ মসজিদ এটা কিন্তু হলেও সেখানে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রসুল সালাম যখন সেখানে সালাত আদায় করবেন তিনি কাউকে দেখানোর জন্য নয় কাউকে শোনানোর জন্য নয় কাউকে খুশি করার জন্য নয় কিন্তু এরপরও আল্লাহ রাবুল্লাহ আলমী বললেন সেখানে তুমি সালাত আদায় করো না কারণ সেখানে যদি আল্লাহ রসুল সাল্লাম কিন্তু সন্তুষ্টিরা এটাকে দিয়ে তাদের পক্ষে সেটাকে গ্রহণ করবে যার ফলে তাদের যে উদ্দেশ্যে তারা সফল হবে আল্লাহ রসুল সাল সাল্লামকে আল্লাহ রব্লি আলম নিষেধ করলেন এবং বললেন যে মসজিদ সর্বপ্রথম থেকে তৈরি করা হয়েছে বিরোধিতা করে বিদ্রোহী হয়ে তারা যে মসজিদ তৈরি করেছে সেটাতে কখনো নয় লেখক রহমাহুল্লাহ তিনি কত সূক্ষ্ম বুঝেছেন তিনি এখান থেকেই তিনি গ্রহণ করছেন যে সুতরাং এমন স্থান যেই স্থানগুলিতে মোশাকরা अल्लाह रकबुल आलमीर साथ विद्वेषमूलकर की लिप्त हुए समस्त कर्मकांडे ता तशु जबई को मानुष जदि আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেও কি করে থাকে সেখানে আল্লাহর নাম নিয়ে সন্তুষ্টির উদ্দেশ্যেও যদি সেখানে জবাই করে তবু তার জন্য এটা জায়জ নয় কারণ এই স্থানটি হল মুশ্রিকদের স্থান এই স্থানটি হল নোংরা স্থান এই স্থানটি হয়ে গেছে অপবিত্র স্থান এবং এখানে কেউ করলে তাকে দেখে অন্য সাধারণ মানুষ ধোকায় লিপ্ত হতে পারে ধোকা খেতে পারে এজন্য সেই স্থানকে একেবারেই বর্জন করতে হবে যে স্থানগুলি এই ধরনের শেরকি স্থান ফিরিয় বন্ধুরা লেখক রাহেমহল্লা এখানে আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি যদি আমরা শুনি তাহলে বিষয়টি আমাদের জন্য আরো স্পষ্ট হয়ে যাবে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি সাহাবি তুবনু আদি আল্লাহ বর্ণিত সাহাবি সাহাবিত রদি আল্লাহ আনহু তিনি বলছেন সাহাবি বলতেছেন একজন ব্যক্তি একজন সাহাবি তিনিও আরেকজন সাহাবি তিনি মানত করেছেন যে বোয়ানা নামক একটা জায়গা সেই বোয়ানা জায়গায় তিনি একটা উট গিয়ে কুরবানি করবেন ওট জবাই করবেন এ ধরনের তিনি মানত করেছেন ফসা আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম ফকাল এখন এই সাহাবি তিনি যে এ মানত করেছেন যে অমুক জায়গায় গিয়ে তিনি এ কুরবানি করবেন তিনি আল্লাহ রাসুল সাল্লিয়াল্লামের কাছে এর মাস আল্লা জিজ্ঞাসা করছেন যে আসলে আমার এই মানব আমার এই নজর এটা বৈধ কিনা আমার জন্য এটা জায়েজ হবে কিনা এভাবে আল্লাহ রাসুল সাল্লাই এর কাছে তিনি আসে জিজ্ঞাসা করলেন রাসুল সাল আলী হাম প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তিনি আরো কিছু বিবরণ তার কাছ থেকে শুনে নিলেন বললেন যে হালকা নাফিহা ওসানিল তুমি যেখানে নজর করেছ উট কুরবানি করার জন্য সে জায়গা কি জাহেলি যুগের এমন কোনো প্রতিমা রয়েছে যেই প্রতিমার সেখানে এবাদত করা হয় এখনো সাহবাই কেরাম তারা জবাব দিলেন যে না আমি বা উনি যে করার জন্য মানত করেছেন সেই জায়গায় কোনো প্রতিমার এবাদত করা হয় না জাহেলি যুগের কোনো প্রতিমা সেখানে নেই যার এবাদত করা হয় এমন পরিবেশ নয় সেটা ক আলা রসুল সাল্লা সাল্লাম তাকে আবার জিজ্ঞাসা করলেন তাহলে সেই জায়গায় কি জাহেলি যুগের এমন কোন ঈদ রয়েছে যে জাহেলি যুগের মানুষেরা যে উৎসবগুলি যেখানে তুমি কুরবানি করতে চাচ্ছ তারা জবই বললেন যে না আল্লাহ রাসুর সাল্লাম সেখানে জাহেলি যুগের কোনো এমন উৎসবও পালন করা হয় না এমন একটি জায়গা তোমার জন্য জায়েজ তোমার জন্য বৈধ তুমি এখন সেখানে তোমার নজর তোমার মানব সেটাকে পূর্ণ করতে পারো কারণ ব্যক্তি যদি এ হাদিসের বাকি অংশ আরো শুনবো ইনশা এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আমাদের এই গুরুত্বপূর্ণ দর্শ শোনার জন্য বিরতির পরে আবার আসব এ বলে আমরা এখন একটু বিরতি গ্রহণ করছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কিন্তু আসুন আমরা একটি হাদিস আলোচনা করছিলাম যে হাদিসটি সহি ভাবে প্রমাণিত দাউদের সহি সনদে প্রমাণিত হয়েছে তাই রাসুল সালিয়া আরো বললেন বা ইত্যাদি তার জন্য বিষয় রয়েছে প্রিয় বন্ধুরা আসুন এ হাদিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এ হাদিস আমাদেরকে একটি বড় বিষয় শিক্ষা দিচ্ছে তা হলো যে সমস্ত স্থানে আল্লাহ সবহানা হাত আলাকে বাদ দিয়ে গরুল্লাহর জন্য সেখানে আবাদত করা হয় অথবা ইসলাম গরহিত যেগুলি ঈদ উৎসব পালন করা হয় সেই সমস্ত স্থানে গিয়ে ইসলামের পালন করা অনুমতি এ হাদিসে পাওয়া যাচ্ছে না এই জন্যই লেখক রাহমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন বাবুল্লাহি লিগাইরিল্লাহ এমন জায়গায় म आयात हादीस बुजल्ह रसुल्लाम प्रथम सहबी के जिज्ञासा कर लें से जगह की गायरल्लामार से मान से अबादत होते তার কাছে কুরবানি করার মাধ্যমে হতে পারে তার কাছে সেজদা দেওয়ার মাধ্যমে হতে পারে তার কাছে আবেদন নিবেদন পেশ করার মাধ্যমে হতে পারে আরো অন্য কোনো মাধ্যমে যখন বললেন না রাসুলসাল তখন তাহলে সেই জায়গাটাতে সেই মানত করতে পারে বলে মনে করলেন সাথে সাথে আরেকটি প্রশ্নও রাখলেন যে সেই জায়গায় কি কোনো জাহেলি জাহেলি বলতে এখানে উদ্দেশ্য হলো ইসলাম গর্হিত কোনো উৎসব পালন করা হয় কি না ইসলামে যেগুলি নিষিদ্ধ সাহাবি সকলে জবাব দিলেন যে না তাও করা হয় না তখন আল্লাহ রাসুল সাল্লাম তাকে এই অনুমতি দিলেন প্রিয় বন্ধুরা আমরা আগে জেনেছি যে আল্লাহ সুবাহ আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নৈকট্য লাভের জন্য কোনো কিছু জবাই করা যাবে না প্রতিটি পশু জবাই করার মাঝে হালাল হওয়ার ক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে প্রথম হলো আল্লাহ সুবাহর নাম নিয়ে করতে হবে দ্বিতীয় হলো আল্লাহ সুবাহ অর্জনের জন্য হতে হবে। যদি আল্লাহর নাম হয় নৈকট্য অন্য জনের জন্য হয় তাহলে সেটি হবে শের তাহলে এই উদ্দেশ্যে যদি আজকে আমরা বিভিন্ন স্থানে পশু নিয়ে যাই তাহলে জেনে নিতে হবে এটি একটি বড় ধরনের শের সেটি হলো শের কে এটির জন্য আমার আবাদত্ব দূরের কথা আমার ইমানেই বাতিল হয়ে যাওয়া স্বাভাবিক আমার জন্য জান্নাত হারিয়ে যাওয়াই স্বাভাবিক জাহান আমার জন্য অবধারিত হয়ে যাওয়া স্বাভাবিক প্রিয় বন্ধুরা তাই আসুন এ হলো আমরা বলছিলাম যে এই সমস্ত ক্ষেত্রে তিনটি বিষয় এ হল প্রথম দ্বিতীয় বিষয় আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লাম সাহাবিকে যখন প্রশ্ন করলেন হাল ফিহা যে সেখানে কি কোন এমন জাহেলি প্রতিমা রয়েছে যেই প্রতিমার সেখানে মানুষ আল্লাহকে বাদ দিয়ে তারা বাদত করে তো এই অবস্থাটা যদি আসলে আল্লাহকে বাদ দিয়ে আবাদত করা মানে কি ওয়াসান কাকে বলে হয় বলা হয় ওয়াসান ওই প্রতি গাছ হতে পারে পাথর যাকে আল্লাহকে বাদ দিয়ে যার আবাদত করা হয় এমন বস্তু বা ব্যক্তি সেটাকে ওয়াসান বলা হয় আল্লাহকে বাদ দিয়ে সেখানে আজকে মানুষ ধর্ণা দিচ্ছে আল্লাহকে বাদ দিয়ে সেখানে আজকে তার কাছে কান্না কাটি শুরু করে দিয়েছে মানুষ আল্লাহ আকবার। যখন জিজ্ঞাসা করলেন এবং সেটার জন্য তিনি অনুমতি দিতেন না থাকার কারণে অনুমতি দিলেন তৃতীয় পর্যায়ের যেটি বিষয় আমরা বলবো তাহলে আল্লাহ রসুল সাল্লাহাম জিজ্ঞাসা করলেন সেখানে কি জাহেলি যুগের যে সমস্ত ঈদ উৎসবগুলি রয়েছে সেগুলি কি কোনো পালন করা হয় যদি করা হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাম তাকে অনুমতি দিতেন না করা হয় না এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে অনুমতি দিলেন এখন জাহেলি যুগের ঈদ উৎসব কোনটি আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি জাহেলি যুগের ঈদ উৎসব হলো সেটি ইসলাম গর্হিত ইসলাম বর্জিত যে সমস্ত ঈদ উৎসব রয়েছে সেগুলি হল জাহেলি যুগের ঈদ উৎসব ইসলাম গর্হিত ইসলাম বর্জিত ঈদ উৎসব কোনগুলি ইসলাম গর্হিত ইসলাম বর্জিত ঈদ উৎসব হলো যেগুলি আমরা জানি ইসলামে মাত্র বাৎসরিক হলো দুটি ঈদ একটি হলো ঈদ উল আরেকটি আর একটি হলো ঈদ উল ফেতর এ দুটি হল ইসলামের বাৎসরিক ঈদ এছাড়া ইসলামে আর কোনো ঈদ নেই এগুলি মানুষের তৈরি করা ঈদ এগুলি ইসলাম বর্জিত ঈদ ইসলাম গর্হিত ঈদ এগুলি তাহলে যদি এই হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাইম জিজ্ঞাসা করলেন হালফি সেখানে কি জাহিলি যুগের কোন ঈদ পালন করা হয় কিনা মানে ইসলাম গর্হিত ইসলাম বর্জিত কোন ঈদ আমরা দেখব যে অবশ্যই পাব যে সেখানে অবশ্যই ইসলাম গর্হিত ইসলাম বর্জিত সেখানে ঈদগুলি পালন করা হচ্ছে যদি এই হয়ে থাকে সেখানে ইসলাম গর্হিত বা ইসলাম বর্জিত ঈদ সেখানে পালন করা হচ্ছে তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবিকে যে বিষয়টি জিজ্ঞাসা করলেন সেটির জন্য তিনি অনুমতি দিতেন না থাকার কারণে অনুমতি দিলেন তাহলে বোঝা যাচ্ছে যে এই কারণেও আমরা সেই জায়গাগুলিতে গরু নিয়ে যায়, বা ছাগল নিয়ে যায়, বা উঁট নিয়ে যায় সেখানে কুরবানি করা জবাই করা আমাদের জন্য কখনো বৈধ হবে না কখনো জায়েজ হবে না কারণ এই সবগুলি শেরকের পর যায় চলে যাবে শেরকের পর্যায়ে পৌঁছে যাবে যদি এরপরেও আমরা এগুলি জোর করে করতে চাই তাহলে নিজেদের ইমানের নিয়ে প্রশ্ন এসে যাবে আসলে কি আমরা সত্যিকারী ইমানদার সত্যি কি আমরা তাহিদের উপর রয়েছি সত্যিকারী কি আমরা মুখ দিয়ে বলি এবং অন্তর দিয়ে বিশ্বাস করি এবং সেটা কি মানার চেষ্টা করি না শুধু মুখ দিয়ে শুধু লাইলাহা ইল্লাহার জেকের করি আর অন্তর দিয়ে বা বাস্তবে যেটা মন চায় সেটাই গাইরুল্লাহর জন্য যা করার প্রয়োজন তাই করে থাকি প্রিয় বন্ধুরা আসুন আমাদের বিষয়টিকে একটু গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন এবং উপলব্ধি করে এ বিষয়ে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে অন্যায় থেকে শের থেকে আমাদেরকে বিরত থাকা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা লেখক রহেমহল্লাহ এ পর্যায়ে এ অধ্যায়ে বেশ কতগুলি শিক্ষনীয় বিষয় তিনি আলোচনা করেছেন যা উল্লেখযোগ্য আমরা কয়েকটি বলতে পারি যে লেখক রাহমহল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লিহাল্লাম যখন সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে সেখানে কি এই বিষয়গুলি রয়েছে কিনা যেগুলি আমরা খোলা মেলা আলোচনা করেছি রাসুলসাল্লাম তখন সেগুলিকে অনুমতি দেন নাই অনুর ভাবে লেখক রাহেমাহ এখানে যে বিষয়গুলি নিয়ে এসেছেন যেমন হল আন্নল মা আসিয়া লেখক রাহেমহল্লা বলছেন যে মা আসিয়া মানে অপরাধ এই অপরাধটা কখনো কোন জায়গাও প্রভাব ফেলে থাকে। যার ফলে যেই জায়গাটাতে অপরাধ করা হয় সেই জায়গায় ভালো কাজ করার অনুমতি ইসলামে দেওয়া নাই। কারণ মসজিদে যে সেই মুনাফিকরা যে মসজিদ তৈরি করেছিল সে মসজিদে আল্লাহ রা আলমিন রাসুলসালকে যাওয়ার অনুমতি দেননি সেখানে যাওয়ার জন্য তিনি কঠিন ভাবে নিষেধ করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে কারণ সেখানে মুনাফিকরা তারা ইসলাম বিদ্দেশী, ইসলাম বিরোধী ইসলাম ও মুসলিমদের মাঝে একটা ফাটল সৃষ্টি করার জন্য তাদের মাঝে বিভেদ ইত্যাদি সৃষ্টি করার জন্য তারা এই মসজিদকে তৈরি করেছে যার ফলে কেউ ভালো সেখানে লেখক রহমহল্লা তিনি আরেকটি শিক্ষা এখানে উল্লেখ করছেন যে হলো বিষয় যদি আমাদের কাছে অস্পষ্ট হয়ে থাকে তাহলে এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আরেকটি স্পষ্ট ও পরিষ্কার বিষয়ের সাথে একে তুলনা করতে হবে একে মিলিয়ে দেখতে হবে তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এর কারণ তিনি এখানে যে আয়াতটি নিয়ে এসেছেন এবং যে হাদিস নিয়ে এসেছেন এই আয়াত ও হাদিস তিনি অন্য একটি শিরোনাম বেঁধে তিনি এখানে নিয়ে এসেছেন শিরোনাম তিনি বেঁধেছেন এমন জায়গা যেখানে গাইরুল্লাহর জন্য জবাই করা হয় সেখানে আল্লাহর জন্য জবাই জবাই করতে করা তিনি স্পষ্ট করে সামনে একটি আয়াত দিয়ে সে আয়াত আল্লাহ রসুল সাল্লাহাম যদি কোথাও নামাজে দাঁড়ান তিনি অবশ্যই কোনো সন্দেহ নাই আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্যই তার নির্দেশে তিনি নামাজে দাঁড়াবেন কিন্তু এতদর সত্য আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল্লাহ ইসলামকে সেই মসজিদে জেরারে লাভের লক্ষ্যেই তিনি সেখানে কোরবানি করতেন কিন্তু তার এ ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তারা জিজ্ঞাসা করলেন যে সেখানে এই এই পরিবেশ আছে কিনা সেই জায়গাতে এই এই অপরাধগুলি হয় কিনা যদি হতো অনুমতি দিতেন না কারণ সে জায়গাটি যেন একটা নোংরা হয়ে গেছে সে জায়গাটি যেন অপবিত্র হয়ে গেছে সে জায়গাটি যেন একটি খারাপ কাজের একটি স্থানে হয়ে গেছে তাই আল্লাহ রসুল সাল্লিস্লাম তাকে সেখানে অনুমতি দেন নাই এই দুটি বিষয়ের আলোকেই লক্ষক রহেমা হল্লাহ তিনি একটি বিষয়কে সুন্দরভাবে এখানে উপস্থাপন করলেন এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন প্রিয় ভাইয়েরা অনুরূপ ভাবে এ হাদিস থেকে এবং আয়াত থেকে আরো অনেকগুলি শিক্ষা পাওয়া যায় যেগুলি আমরা যদি একটু চিন্তা করি খোলা মনে পরিষ্কার মনে তাহলে আমরা সে বিষয়গুলিকে উপলব্ধি করতে পারবো আসুন আমরা সত্যিকারী আমরা আল্লাহ সুবাহান হওয়াত আল্লাহ তৌহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি আমরা সত্যিকারী ভাবে যেন আল্লাহ সুবাহানা হওয়া তাল্লা প্রতি মমিন হতে পারি এবং জান্নাতের অধিকারী হতে পারি জাহার নাম থেকে বাঁচতে পারি সে লক্ষ্যে আমরা এ তাহিদের বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের অনেক ধৈর্যের সাথে শোনার জন্য জানাচ্ছি অনেক মুবারকবাদ আল্লাহ আপনাদেরকে জাজায় খায়ের দান করুক আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি ও আখরদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত